পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম খন্দকের যুদ্ধ নিয়ে এই পর্বেও আমরা খন্দক নিয়েই আলোচনা করব খন্দকের যুদ্ধে কোরাইশ বনুনাজির এবং গতফান গোত্র মুসলিমদের বিরুদ্ধে একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠন করে দশ হাজার সৈনিকের এই বাহিনী মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নেয় যে বাহিনীতে কোরাইশের প্রায় চার হাজার আর গতাফানের ছয় হাজার যোদ্ধা ছিল তাদেরকে রুখে দিতে আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াসাল্লাম মদিনার উত্তর দিকে প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ একটি পরীক্ষা খনন করেন উদ্দেশ্য ছিল যেন জোট বাহিনী পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করতে না পারে যদি দীর্ঘদিন ধরে তাদের অপরোপ ঠেকিয়ে রাখা যায় তাহলে একসময় তাদের রসদ ফুরিয়ে যাবে এবং তারা ফিরে যেতে বাধ্য হবে এটাই ছিল মুসলিমদের যুদ্ধকৌশল অন্যদিকে জোটবাহিনী চাচ্ছিল যত দ্রুত মদিনায় আক্রমণ করা যায় তারা একাধিকবার পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এই কারণে তারা মদিনার ভেতরে একমাত্র ইহুদিকোত্র বন করায়জাকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দেয় বন করাইজা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে চুক্তি ভঙ্গ করে মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে এবং একটি অচল অবস্থার সৃষ্টি হয় উভয় পক্ষই তাদের সর্বোচ্চ সামর্থ্য আর সামরিক কলাকৌশল প্রয়োগ করেছে কিন্তু কোনো ফলাফল আসছে না। পুরো পরিস্থিতি নাশ্লেষণ করলেন নবীজিস আলিউসালাম তার শত্রুদের কার কি উদ্দেশ্য তা খুব ভালোই জানতেন শত্রু বলতে তখন তিনটি ভিন্ন দল বহিরাগত শত্রু হল মক্কার কোরাইশ আর গতা ঘরের শত্রু হল সাথে মুসলিমদের বিরোধ ছিলো তারা নিছক অর্থ সম্পদের জন্য যদিও অর্থনৈতিক একটি কারণ এসব যুদ্ধের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মুসলিমদের দমন করতে না পারলে আরবে কোরাইশদের আদর্শ প্রভাব প্রতিপত্তি সবই বিলীন হয়ে যাবে তাদের কাছে এই জন্য এটা টাকা পয়সা থেকেও গুরুত্বপূর্ণ ইসলামের উত্থান মানে তাদের জন্য অস্তিত্বের প্রশ্ন অন্যদিকে গতফলের উদ্দেশ্য ছিল শুধুই অর্থনৈতিক স্বার্থ এরা ছিল অনেকগুলো গোত্রে সমন্বয় এদের রাজনৈতিক কোনো ভিশন ছিল না কিভাবে নিজেদের পকেট ভারী করা যায় সেটাই তাদের একমাত্র চিন্তা হোক তা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কিংবা অন্য কারোর বিরুদ্ধে যুদ্ধ করে সমস্ত পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছিল শত্রুপক্ষের একটি অংশের সাথে চুক্তি করে যদি তাদের মধ্যকার ঐক্য ভেঙে দেওয়া যায় তাহলে এই অবরোধকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে চুক্তির জন্য উপযুক্ত দলটি ছিল গতাফান কারণ এই যুদ্ধে গতাফান অংশ নিয়েছে স্রেফ গণিমতের আশায় তারা আদর্শিক কোন বিরুদ্ধ থেকে যুদ্ধ করতে আসেনি এখন যদি যুদ্ধ না করেই তারা কাঙ্ক্ষিত ফল অর্থাৎ টাকা পেয়ে যায় তাহলে তার জোট ভেঙে চলে যাবে এমনটাই হবার কথা চুক্তি যদি করতেই হয় তবে গতাফানই ছিল সবচেয়ে উপযুক্ত তাই আল্লাহ আলিউলাম বেছে নিলেন গোত্রকে। জিহাদ যুদ্ধক্ষেত্রে ইবাদত বটে কিন্তু কেবল সামরিক শক্তি সবকিছু নয় জিহাদকে সফল করতে চাই রাজনৈতিক প্রজ্ঞা কূটনৈতিক পারদর্শিতা গতাফানের সাথে চুক্তি করার বিষয়টা আল্লাহর সুলসাল্লাহ আলহিউ আসলামের অসাধারণ কূটনৈতিক পারদর্শিতাই প্রমাণ করে নেতাদের প্রস্তাব করা হলো। যদি তারা কুরাইশ ইহুদীদের সম্মিলিত জোট ভেঙে চলে যায় আর মুসলিমদের সাথে শান্তি চুক্তি করে তাহলে মোদিনার এক বছরে যত ফসল হয় তার তিন ভাগের এক ভাগ তাদের দিয়ে দেয়া হবে যুদ্ধ না করেই এতগুলো শস্য পেয়ে যাওয়া কম কথা নয় তারা প্রথমে ফসলের অর্ধেক চেয়েছিল কিন্তু পরবর্তীতে এক তৃতীয়াংশতেই রাজি হয় বলা যায় গত ফানের লোকেরা প্রস্তাবটি লুফে নিল রসলুল্লা সাল তাদেরকে একটি গোপন মিটিংয়ে আহ্বান করলেন গতফানের পক্ষ থেকে ওয়াইনা বিন হেসেন আল হারিস এ বিন আউ সহ আরো কিছু বিশ্বস্ত লোক গোপনের পরীক্ষা পার হয়ে রসল্লা দেখা করতে আসলো। গানের সাথে মুসলিমদের সম্ভাব্য চুক্তির বিষয়বস্তুগুলো ছিল এরকম এই চুক্তি সম্পাদিত হবে কেবল মুসলিম ও গতফানদের মধ্যে গতাফান মুসলিমদের সাথে শান্তি চুক্তি করবে এবং মুসলিমদের বিরুদ্ধে সকল প্রকার সংঘাত থেকে বিরত থাকবে তিন নম্বর গতাফান জোট বাহিনী ত্যাগ করে অবরোধ ছেড়ে নিজের জায়গা চলে যাবে এবং চার নম্বর বিনিময় হিসেবে মুসলিমরা মদিনার ফসলের এক তৃতীয়াংশ গতাফানকে দিয়ে দেবে মৌখিকভাবে এই চুক্তি করার ব্যাপারে দুই পক্ষ একমত হল গতাফানিরা বলল তারা এখন ফিরে যাবে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার সময় দশ জনকে সাথে নিয়ে আসবে আর রসুল্লা সাল্লাহ আলী আসলাম চুক্তি স্বাক্ষরের আগে আনসারদের সাথে আলাপ করা সিদ্ধান্ত নিলেন কেননা মদিনার সিংহভাগ ফসলের মালিকই ছিল এই আনসাররা কাজেই তাদের মতামতের একটি দাম আছে তিনি আনসারদের দুই নেতা সাহেদ বিনোজ রাজ আনহু এবং সাহাদিন উবাদা রাদিল্লা আনহুকে গতফানের সাথে সম্ভাব্য চুক্তির বিষয়টি জানালেন সায়াজ আনহু মনোযোগ দিয়ে সব শুনলেন এরপর বললেন হে আল্লাহ রসুল আপনি কেন এই চুক্তি করতে চান এটা কি আপনার নিজের ইচ্ছা নাকি আল্লাহর আদেশ আল্লাহ তালার আদেশ হলে তো মানা অবশ্য কর্তব্য আর আপনার নিজের ইচ্ছা হলেও আমরা মাথা পেতে নেব তবে আপনি যদি আমাদের ভালোর কথা ভেবে এই চুক্তি করতে চেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের কিছু কথা আছে উত্তর দিলেন আমি তোমাদের স্বার্থেই এই চুক্তিটি করতে চাই আর আমরা সবাই তোমাদের বিরুদ্ধে এক হয়েছে সব দিক থেকে তোমাদের উপর আক্রমণ চালাচ্ছে এই চুক্তি করা হলে তোমাদের কিছুটা কষ্ট লাঘব হবে বলে আমি মনে করি এক দীর্ঘ ২০ দিন ধরে শত্রুরা মোদিনা অবরোধ করে রেখেছে মুসলিমরা ক্লান্ত এই অবস্থায় কতদিন নিজেদের মনোবল ধরে রাখা সম্ভব সেটা একটা প্রশ্ন বটে দশ সেনা দল যদি মোদিনায় ঢুকে পড়ে হয়তো মৃত্যুই হবে মুসলিমদের পরিণতি অন্য অন্যদিকে এই ধরনের একটা চুক্তিতে নিশ্চিতভাবে মুসলিমরা উপকৃত হবে তবু সেই বিপদের ঘন ঘটায় আমরা সময় দৃঢ় ছিলাম ইবাদত করতাম না কে সেটাই তখন জানতাম না সেই জাহিলেতে সময় কথা বলছি এই গতাফানের লোকেরা আমাদের কাছ থেকে একটা খেজুর কেড়ে নেবার কথা স্বপ্নেও ভাবেনি হয় তারা আমাদের অতিথি হিসেবে এসে আমাদের খেজুর খেতে পেরেছে নয়তো নিজেদের পয়সা দিয়ে কিনে খেয়েছে আর আজকে আল্লাহ তালা দিন ইসলাম দিয়ে আমাদের ধন্য করেছেন আমাদের হৃদায়ত দিয়েছেন আপনাকে আমাদের মাঝে পাঠিয়ে আমাদের সম্মানিত করেছেন আজ কি না আমরা আমাদের সম্পত্তি ওদের হাতে তুলে দেব এমন চুক্তির আমাদের প্রয়োজন নয় ইয়া রসল্লা আল্লাহর কসম করে বলছি ওদের আমরা কিচ্ছু দেব না ওদের জন্য আমরা তরবারিগুলো উঁচিয়ে ধরব যতক্ষণ না মহান আল্লাহ তালা আমাদের আর ওদের মাঝে ফয়সলা করে দেন সাহাদে রাদহুর মধ্যে এমন দৃঢ়তা দেখে হলেন বললেন ঠিক আছে তোমরা যা ভালো মনে করো করিয়ে লেখাগুলো মুছে ফেললেন বললেন এবার তারা আমাদের সাথে লড়াই করুক রসুল্লাহ আলহিউ আসলাম গতখানে নেতাদের জানিয়ে দিলেন যে তিনি এই চুক্তির ব্যাপারে আর আগ্রহী নন ছিলেন। কিন্তু আনসাররা যুদ্ধ করতেই আগ্রহী ছিলেন তাদের ইমান ছিল তারা ছিলেন মর্যাদাবান মানুষ যেই গতাফান গোত্র জাহিলিয়াতের যুগে তাদের সমীহ করে চলত ইসলামের যুগে এসে সেই গতাফানের সাথে সমঝোতা করতে তাদের আত্মমর্যাদায় বাধে মিথ্যার উপর প্রতিষ্ঠিত কারোর সাথে কিছুমাত্র আপোষ করতে তারা রাজি ছিলেন না আল্লাহ আল্লাহলা এই অসাধারণ মানুষগুলোর উপর রহম করুন এই কথোপকথন থেকে আরেকটা চমৎকার বিষয় শেখার আছে তা হল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের সাথে তার সাহাবিদের চমৎকার যেমন আল্লাহ যে কোনো আদেশ মেনে নিতে এক পায়ে খাড়া ছিলেন তেমনি আল্লাহ রসুল তাদের মতামত শুনতেন সম্মান দেখাতেন নিশ্চয় আল্লাহ ছিলেন নেতাদের মধ্যে সেরা আর তার অনুসারীরাও অনুসারীদের মধ্যে সেরা পরিস্থিতির এই পর্যায় পর্যন্ত মুসলিমরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখেছে তার উপর ভরসা করে এসেছে এবং দিন ইসলামের আদশে অটল থেকেছে ইমানের পরীক্ষায় মুসলিমরা বিজয়ী হয়েছে তাই আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের সাহায্য করবেন বাহ্যিক বিবেচনায় মুসলিমদের এই যুদ্ধে হেরে যাওয়াটাই ছিল স্বাভাবিক কিন্তু আল্লাহতালা তার বান্দাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন তিনি পাঠালেন নোয়াইম এবেন মাসউদ নামক এক ব্যক্তিকে নোয়াইম এবেন মাসুদ ছিলেন গতাফান গোত্রের তিনি রসুল্লাহ সাল্লু আলিউ আসলামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার গোত্রের লোকজন তা জানে না আপনি আমাকে যা খুশি আদেশ করুন গতফান মুসলিমদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুসলিমরা টিকে থাকবে নাকি কোন ঠিক নেই এমন সময়ে কেউ ইসলাম গ্রহণ করবে ভাবায় যায় না কিন্তু এটাই ছিল আল্লাহর ইচ্ছা আল্লাহ চেয়েছিলেন তাকে আল্লাহ সৈনিক বানাবেন তাই উপযুক্ত সময়ে তাকে বের করে এনেছেন রসল্লসাল আলী ওসালাম্ন আইনকে বললেন তুমি একা একজন মানুষ যদি আমাদের সেনা দলে যোগ দাও তাতে পরিস্থিতি খুব বেশি হেরফের হবে না কাজে এমন কিছু কর যাতে শত্রুদের মধ্যে বিভেদ তৈরি হয় একটা কথা মনে রেখ যুদ্ধ মানেই ধোকাওয়ানহ ছিলেন বুদ্ধিমান লোক তিনি জানতেন কে কার আদর্শিক শত্রু আর কে কার কৌশলগত মিত্র এই সমীকরণের সমাধান করে তিনি প্রথমে বন কোরাইজার ইহুদিদের কাছে গেলেন তিনি বললেন দেখো ভাইরা তোমরাও আমাকে এতদিন ধরে চেন আমিও তোমাদেরকে চেনি আমাদের বন্ধুত্ব নিয়ে এক নতুন কিছু বলা নেই তোমরা ভালো করেই জানো আমি যদি তোমাদের কোন উপদেশ দেই সেটা তোমাদের ভালোর জন্যই দেখো। তোমরা বেশ বড়সড় একটা ভুল করেছ মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে নামতে যাচ্ছ অথচ ভেবে দেখো। তোমরা কিন্তু এই মদিনাতেই থাকো তোমাদের স্ত্রী সন্তান আছে তোমাদের সহায় সম্পত্তি আছে এখানে কোরআশ আর গতাফানের অবস্থা কিন্তু তোমাদের মতো না এটা তাদের দেশ না তারা পরিবার পরিজন সব ঠিকঠাক রেখে যুদ্ধে এসেছে এখন যুদ্ধের সুযোগ পেয়ে যেমন এসেছে তেমনি অবস্থা বেগতিক দেখলেই তলপি তলপা গুটিয়ে ফেরত যাবে তখন তোমাদের কি হবে সেটা ভেবে দেখেছো। তারা তোমাদের ছেড়ে চলে গেলে তোমরা থাকবে মোহাম্মাদের হাতের মুঠোয় আর তার সঙ্গে লড়ে তোমরা সুবিধা করতে পারবে না তার চেয়ে বরং তোমাদের একটা বুদ্ধি দেয় নেতাদের কিছু লোকদের বন্ধক হিসেবে তোমাদের কাছে চেয়ে রাখো এটা নিশ্চিত করতে না পারলে যুদ্ধ করোনা তাদের সাথে তোমরা যে চুক্তি করলে তার নিশ্চয়তা স্বরূপ তাদের কিছু লোক তোমাদের জিম্মায় থাকো যুদ্ধ শেষ হলে তারপর ছেড়ে দেবে বনু বনুকুরাইজাকে বলছিলেন যে কোরআষা তাদের বিদ্রোহ করার জন্য প্রস্তাব দিয়েছে ভালো কথা কিন্তু তারা যে বিপদে পড়লে হঠাৎ ছটকে পড়বে না তার নিশ্চয়তা কি আর জোট বাহিনী যদি পালিয়ে যায় তাহলে বনুকোরাইজা সবচেয়ে বিপদে পড়বে কারণ তারা মদিনার ভেতরেই থাকে যারা বাহির থেকে এসেছে তারা চাইলে চলে যেতে পারবে কিন্তু বনুকোরাইজার সেই সুযোগ নেই তাই বনকোড়াইজার উচিত এই চুক্তির নিশ্চয়তা হিসেবে কোরআসদের থেকে কিছু মানুষকে জিম্মি হিসেবে নিজেদের কাছে রাখা যেন কোরআষা হঠাৎ পালিয়ে যেতে না পারে তখনকার দিনে এভাবে সম্মতির ভিত্তিতে জিনী দেয়া নেয়া করার স্বাভাবিক রীতি ছিল তাই বনকোরাইজা নো আইনকে সন্দেহ করল না আর তার কথা যুক্তিও ছিল তাই তারা রাজি হয়ে গেল এরপর ন আইন লওয়ানহ গেলেন কোরাইশদের কাছে তাদের বললেন তোমাদের সাথে আমার বন্ধুত্ব নিয়ে আশা করি নতুন করে কিছু বলতে হবে না তোমরা তো আমাকে চেনোই আমি তোমাদের ভালোর জন্যই উপদেশ দেব সেটাও তোমরা জানো আমার কানে একটা খবর এসছে তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাদের সেটা জানানো কর্তব্য বলে মনে করি তোমরা হয়তো টের পাওনি কিন্তু আমি শুনেছি মুহাম্মাদের সাথে চুক্তি বাতিল করে ইহুদিরা এখন অনুতপ্ত তারা তার সাথে আবার পুরোনো চুক্তিতে ফিরে যেতে চায় তারা যে আসলে অনুতপ্ত সেটা প্রমাণ করার জন্য তারা মুহাম্মাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে এই বলে যে আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত এই কাজে রূপ যদি আমরা কোরাইশ ও গদাফানের কিছু নেতাকে আপনার হাতে তুলে দেই আপনি তাদের হত্যা করতে পারেন আপনি কি তাতে খুশি মুহাম্মদ তাদের এই প্রস্তাবে রাজি হয়েছে বলেই জানি কাজেই ইহুদিরা তোমাদের যদি কাউকে জিম্মি হিসেবে নিতে চায় তাহলে সাবধান ভুলেও তোমাদের কাউকে তাদের হাতে দিও না এরপর তিনি গতাফান গোত্রের কাছে গিয়ে একই কথা পুনরাবৃত্তি করেন জোটের প্রত্যেকে নো আইমের কথা বিশ্বাস করল আর তাদের নিজেদের মধ্যে জন্ম নিল পারস্পরিক অবিশ্বাস কেউ ঘুণাক্ষর ভাবিনি যে নো মুসলিম হয়ে এখন আল্লাহ রসুল্লাহ আলী আসলামের পক্ষে কাজ করছে এদিকে কোরাইশরাও অস্থির হয়ে ওঠে তারা যে করেই হোক একটা দফারফা চাচ্ছিল এই ক্রিমাবিন আবু জাহেলকে প্রতিনিধি হিসেবে তারা বনু কোরাইজের কাছে পাঠায় সে বলে দীর্ঘদিন অবরোধ করে আমরা বেশ ক্লান্ত আমাদের ঘোড়া আর উটগুলো মারা যাচ্ছে আমরা যুদ্ধের জন্য সরবরাহ চাই তোমরা প্রস্তুতি নাও আমরা আজকেই মুহাম্মাদের সাথে চিরতরে বোঝাপড়া করে ফেলি তাকে খতম করে দেই ইহুদিরা বলল আমরা তো শনিবারে যুদ্ধ করি না আর তোমরা আদৌ শেষ পর্যন্ত যুদ্ধ করবে কিনা সেটা নিয়ে আমরা চিন্তায় আছি তাই জামানত স্বরূপ তোমাদের কিছু লোককে আমাদের কাছে দাও মোহাম্মাদ শেষ করা পর্যন্ত তারা আমাদের কাছে আবু সুফিয়ানকে এই খবর জানালে সে বলে আরে নোয়াইম তো ঠিক এই কথাটাই আমাদের বলেছিল আবু সুফিয়ান বন করাইজার কাছে খবর পাঠায় যে তারা ইহুদীদের কাছে কোন কোরাইশিকে জিম্মি রাখবে না সে কথা শুনে ইহুদিরা বলল নোয়ামের কথা দেখছি অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেল এই কোরআশের লোকেরা মোটেও আন্তরিক নয় বিপদে পড়লে ঠিকই আমাদের ছেড়ে পালাবে কোরআ জানিয়ে দাও আমাদের হাতে তাদের কাউকে জিম্মি না দিলে আমরা তাদের সাথে নেই। আলি ওয়াসালাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আল্লাহমা মনজিল আল কিতাব ইসারি আল হিসাব আহজিম আহজাব আহজিম হুম ওয়া জল হুম হে কিতাব নাজিলকারী দ্রুত হিসাব গ্রহণকারী ওই সম্মিলিত বাহিনীকে পরাস্ত করে দিন তাদেরকে পরাজিত করে দিন তাদের নরবরে করে দিন তার এই দোয়া কবুল হয়েছিল একটি বিশাল সামরিক জোটকে আল্লাহ ভেঙে দিলেন একটি মাত্র মানুষকে ব্যবহার করে মুসলিমরা ইমান ধৈর্য অধ্যবসায় আর আল্লাহর উপর তাওয়াক্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আর তাই আল্লাহও তাদেরকে সাহায্য করলেন জোট বাহিনীতে অবিশ্বাসে জন্ম নিল আর সেই অবিশ্বাস থেকে শুরু হলো ভাঙন গতাফানের সাথে চুক্তি ও নুআমের ঘটনা থেকে আমরা দুটো শিক্ষা পাই প্রথমত প্রথমতুল্লাহ সাল্লাস্লাম চাচ্ছিলেন গতাফানকে জোট থেকে আলাদা করে দিতে এটা হিকমার পরিচায়ক। কারণ সবার সাথে একসাথে যুদ্ধ এড়িয়ে যদি শত্রুদের মধ্যে বিভেদ তৈরি করা যায় কিংবা একটি অংশকে নিষ্ক্রিয় করে ফেলা যায় তবে সেটাই উত্তম কেননা তাতে শত্রুকে দুর্বল করে ফেলা যায় দ্বিতীয়ত নেতার উচিত তার প্রত্যেকটা সৈনিক এবং উপকরণের উপযুক্ত ব্যবহার করা সবাইকে ময়দানে সৈনিক হতে হবে এমনটা নয় রসল্লাহ আলী হাসলাম নোয়াইমের হাতে তরবারি তুলে দেননি তিনি জানতেন কি কাজে তাকে ব্যবহার করা সর্বোত্তম প্রত্যেককে তার উপযুক্ত কাজে উপযুক্ত পরিবেশে নিয়োগ করা উচিত এরপর এল আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য ঝড় বাতাস আল্লাহ আজদোয়াজ মুসলিমদের সাহায্য করেছেন নোয়াই মেবেন মাসৌদের মাধ্যমে এরপরই তিনি পাঠান প্রচন্ড ঝড় ঠান্ডা বাতাস আর ফেরেশ বাহিনী যা শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দেয় আল্লাহ বলেন হে মোমিন তোমরা তোমাদের প্রতি আল্লাহর নেহামতের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল অতপর আমি তাদের বিরুদ্ধে ঝামচাপায়ও এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে না তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা আহজাব আয়াত নয় এই হিমসতল হাওয়ায় কোরআ ধ্বংস হয়নি সত্যি কিন্তু ভয়ানক বাতাসের তোড়ে তাদের মনে একটা ত্রাস সৃষ্টি হয় ভয়াবহ সেই বাতাস ভয়ানক সে বাতাসের জোর তাঁবুর রশি ছিঁড়ে গেছে রান্নার পাতিলগুলো উল্টে পড়ে কোথায় যেন উড়ে গেছে আলো নিভে গেছে ঘরবাড়ি বাড়ি তছ নচ হয়ে গেছে সেই সাথে ফেরস তারা চারপাশ থেকে চিৎকার করে বলে ওঠেন আল্লাহ আকবর সব মিলিয়ে শত্রু শিবিরের ত্রাহি অবস্থা গোত্রের নেতারা সব চিৎকার করে উঠল কে আছো জলদি আসো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও প্রচন্ড ভয়ে তাদের মনে হচ্ছিল তারা বুঝি মারাই যাবে যুদ্ধ করার মতো মনোবল বা সাহস কিছুই আর অবশিষ্ট থাকল না অদ্ভুত বিষয় হল এত কিছু হয়ে গেল অথচ মুসলিমরা কিছু টেরও পায়নি এই বাতাস শুধু শত্রু শিবিরেই আক্রমণ করেছিল মতে এই কর্তবীর ছিল নবীজির একটি মজিজা খন্দকের যুদ্ধে মুসলিমদের জয় হবার কোনো কারণ ছিল না মুসলিমরা যুদ্ধের জন্য সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়েছিল ঠিকই কিন্তু শত্রুদের সংখ্যা আর শক্তির সামনে সেসব নিতান্তই অপ্রতুল যতই অভিনব কিংবা কার্যকরী সামরিক পদক্ষেপ নেওয়া হত না কেন এই যুদ্ধে জেতা অসম্ভব ছিল পরাজয় ছিল সময়ের ব্যাপার তাই আল্লাহ রসুল্সাল্ল আলী হাসাল্লাম চেয়েছিলেন সেই সত্তার কাছে যিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন এবং তাই হয়েছে আল্লাহ শত্রুদের পরাজিত করেছেন এবং এই পরাজয় ছিল মন এবং মননের পরাজয় কুরাইশদের বাহিনী শক্তি সামর্থ্য অস্ত্রশস্ত্র সবই অটুট ছিল কিন্তু তারা যেটা হারিয়ে ফেলেছিল সেটা হচ্ছে মনোবল পারস্পরিক অবিশ্বাস তাদের মনকে দুর্বল করে ফেলল ঝড় বাতাস তাদের অন্তরকে কাবু করে ফেলল তারা বুঝতে পারছিল তারা আর পারবে না যেই ইচ্ছা শক্তি নিয়ে তারা এসেছিল সে শক্তি হারিয়ে গেছে তারা পরিণত হয়েছে একটি শক্তিহীন সশস্ত্র বাহিনীতে যাদের ঘোড়া তরবারি লোকবল সবই আছে কিন্তু মনোবল নেই অবশেষে তারা চলে যাবার সিদ্ধান্ত নিল অবরোধের ক্লান্তি হতাশা কন্দল আর সবশেষে ঝড় বাতাস সব মিলিয়ে কোরাইশা মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে তারা যেন আর কিছুতেই ভাবতে পারছিল না রসুল্লা সাল্ল আলীউ আসলাম আজ করতে পারছিলেন যে কাফিরদের শিবিরে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের অবস্থা ও কৌশল বোঝার জন্য একজন সাহাবিকে শত্রু ক্যাম্পে নজরদারি করার জন্য পাঠাতে চাইলেন সবাইকে ডেকে বললেন কেউ কি আছে যে আমাকে শত্রুর ব্যাপারে তথ্য এনে দেবে যে এই কাজ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে আমার সাথে স্থান দেবেন চারদিকে পিনপতন নিরবতা কেউ কোনো কথা বলল না রসুল্লাহ সাল্লাসালাম আবার ডাকলেন কেউ সাড়া দিল না তারপর আবার সাহাবিরা সাধারণত ভালো কাজের সুযোগ পেলেই লুফে নিতেন আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লামের আদেশ মানতে উন্মুখ হয়ে থাকতেন কিন্তু সেই মুহূর্তে কেউই জবাব দিল না হিমশীতল রাত বাইরে প্রচন্ড ঠান্ডা সারাদিনে ধকলের পর সবাই ক্ষুধা কৃষ্ণায় কাতর এর মধ্যে শত্রু শিবিরে একেবারে ভেতরে গিয়ে খবর নিয়ে আসার মতো বিপজ্জনক পিছনে যাওয়ার অবস্থা কারোরই নেই রসুল্লাহ সাল্ল্লাহু আলিউসলাম আর অপেক্ষা করলেন না তাঁর দক্ষ নজরে বেছে নিলেন সবচেয়ে উপযুক্ত সৈনিকটিকে হুজাইফা ইবেন আল ইয়ামানের নাম ধরে ডাকলেন হুজাইফা তুমি যাও সত্যুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে আনো কিন্তু এমন কিছু করে তাদেরকে উস্কে দিও না যাতে করে তারা আমাদের বিরুদ্ধে আবার যুদ্ধে নেমে পড়ে এতক্ষণ বিষয়টা ছিল ঐচ্ছিক কিন্তু রসল সাল্লা আলি ওয়াসালাম যখন সরাসরি আদেশ করলেন হুজাইফাকে তাই যেতেই হল হুজাইফা ছিলেন বুদ্ধিমান চোখ কাঙ্খোলা প্রত্যুৎপন্নমতি পরিস্থিতি চট করে সামাল দিতে সক্ষম হুজাইফার্লাহ আনহু বের হলেন বাইরে হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু হুজাইফার আনহু তার কিছুই টের পেলেন না সবই আল্লাহর সাহায্য সেই অন্ধকার রাত্রিতে হোজাইফারদ্লাহ আনহুর অভিজ্ঞতা তার মুখে শোনা যাক তিনি বলেন আমি বের হয়ে এলাম মনে হলো উষ্ণ পানির উপর হাঁটছি সুযোগ বুঝে শত্রুদের ক্যাম্পে ঢুকে পড়লাম গিয়ে দেখি লণ্ডভণ্ড অবস্থা আবু সুফিয়ান আগুনের পাশে দাঁড়িয়ে গা গরম করছে তাকে দেখেই আমার ধনুকে তীর বসিয়ে ফেললাম তাকে হত্যা করতে যাব এমন সময় হঠাৎ মনে পড়ল আল্লা রসুল তো আমাকে নিষেধ করেছেন যেন উস্কানিমূলক কোন কাজ না করি এই এইভাবে আর কিছু করলাম না কিন্তু আমি যদি চাইতাম সেদিনই তাকে হত্যা করতে পারতাম গভীর রাত ঘুটঘুটে অন্ধকার আবু সুফিয়ানের হঠাৎ সন্দেহ হল এই অন্ধকারের মাঝে শত্রুপক্ষের কেউ চাইলে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়তে পারে সে সবাইকে উদ্দেশ্য করে বলল কোরাইশরা তোমরা দেখে নাও তোমাদের পাশে কে আছে সবাই সবার পাশের জনের পরিচয় জেনে নাও হুজাইফা এই কথা শোনার পর এক সেকেন্ড করলেন না ঝট করে তার ডান পাশের জনকে করলেন এই ডানো ইবেন আবি সুফিয়ান ডান পাশের জনকে জিজ্ঞেস করে সাথে সাথে বাম দিকে ফিরলেন জিজ্ঞেস করলেন তুমি কে বাম পাশ থেকে উত্তর এলো আমি আমর ইবনাল আস হুজাইফা রেদুল্লাহ আহু এত বুদ্ধিমত্তার সাথে পুরো ঘটনা ঘটালেন যে পাশের দুইজন সন্দেহই করল না হুজাইফা বাইরে কেউ তাই তাকে কিছুই জিজ্ঞেস করল না আমি আমার কাজ শেষ করে চলে এলাম আসার সময় আবারও মনে হল উষ্ণ পানির উপর দিয়ে হাঁটছি রসলাসাল্ল আলী ওয়াসলামের কাছে যখন ফিরে গেলাম তখন বেশ ঠান্ডা লাগতে শুরু করল আমি যা যা দেখে এসেছি তা রসল্লাহকে জানালাম অর্থাৎ শত্রুরা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে তিনি তখন আমাকে তার শরীর থেকে চাদর খুলে আমাকে জড়িয়ে দিলেন আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহ আলীল ফ্লাতে যে কোন ঘটনা থেকে শিক্ষা নেওয়া খুব হুজাইফার ইন্টেলিজেন্স অপারেশন থেকে আমরা কি কি শিক্ষা পাই এক নম্বর হুজাইফার শৃঙ্খলাবোধ ও আনুগত্য হুজাইফা চাইলেই আবু সুফিয়ানকে হত্যা করতে পারতেন আবু সুফিয়ান তখন মক্কার নেতা কিন্তু রসুল্লাহ সাল্লু আলী আসলামের আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এটা ছিল একটা ইন্টেলিজেন্স অপারেশন গুপ্ত হত্যার অপারেশন নয় তাই হুজাইফা সুযোগ পেও তাকে হত্যা করেননি পরিস্থিতি বুঝে নিজেকে সংযত রাখা একটি বড় গুণ হুজাইফার এই গুণ ছিল আর তাই আল্লাহ রসুলসাল্লু আলিউসালাম হুজাইফাকে এই কাজের জন্য বাছাই করেছেন দুই শিক্ষা আল্লাহ যতক্ষণ হুজাইফার মিশনে ছিলেন ততক্ষণ তিনি একেবারে ঠান্ডা অনুভব করেননি যখন তিনি ফিরে এসেছেন তখন তার ঠান্ডা লাগতে শুরু করে এটা ছিল একটা তিন কারামাহা সাহাবাদের প্রতিহ আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াস্লাম তার সাহাবিদের সাহসিকতা আর আনুগত্যের কদর করতে কখনো বলেননি এই দুঃসাহসী অপারেশন শেষে হুজাইফা যখন ফিরে আসলেন তখন তার ঠান্ডা লাগতে শুরু করে তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম নিজের শরীর থেকে চাদর খুলে হুজাইফার গায়ে জড়িয়ে দেন নিজে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলেন স্নেহমাখা কণ্ঠে বললেন এই যে ঘুম ঘুমকাতুরে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলাম তার এক সাহাবিকে ঘুম থেকে ডাকতে এসেছেন এই সম্পর্কগুলো নির্ভেজাল সম্পর্ক এগুলো কোন মেকি বা অকৃত্রিম সম্পর্ক ছিল না কোনো স্বার্থ ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম সাহাবিতে নিজের আপন মানুষ হিসেবে দেখতেন তাদের খুব ভালোবাসতেন আর সাহাবারাও তাকে প্রচন্ড সম্মান করতেন তাকে নিজের পরিবার থেকেও আপন মনে করতেন আর কোন সভ্যতা সংস্কৃতি বা সমাজে এই ধরনের ভালোবাসা দেখা যায় না তাই আবু সফেন রাদুল্লাহ আনহু যখন তিনি ইসলামের শত্রু ছিলেন তখন তিনি নিজ মুখে স্বীকার করেছিলেন যে মোহাম্মদ সাল্লাহ আলী আসলামকে তার সঙ্গীরা যেভাবে ভালোবাসে এমনটা তিনি কখনো দেখেননি শিক্ষা। শ্রেষ্ঠত্ব এই প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখযোগ্য ঘটনাটা অনেক পরের হুজাইফা তখন বৃদ্ধ কুফার এক লোক তাকে জিজ্ঞেস করলো। আপনি কি রসুল্লাহকে দেখেছেন আপনি কি তার সাহাবি ছিলেন এই লোকটি ছিল তাবিদের একজন অর্থাৎ সাহাবিদের পরের প্রজন্ম হুজাইফা বললেন হ্যাঁ আমি তাকে দেখেছি আমরা তার সাহাবি ছিলাম তাবি তখন জিজ্ঞেস করলেন আপনার তাকে কেমন কদর করতেন হুজাইফা বললেন তিনি ছিলেন আল্লাহ নবী তাকে যথাযথ কদর করা খুব কঠিন ছিল তবু আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি তার পায়ে তরুণ তাবিকে একটা শিক্ষা দেওয়া জরুরি মনে করলেন তাকে শোনালেন খন্দকের সেই রাতের কাহিনী তিনি তাকে বোঝাতে চাইলেন মুখে বলা অনেক সহজ করে দেখানো খুব কঠিন পরিস্থিতি কতটা কঠিন হলে সুল্লাহ তিন তিনবার ডাকার পরেও কেউ সাড়া না দিয়ে থাকে শেষ পর্যন্ত তিনি হুজাইফাকে আদেশ করে এই মিশনে পাঠান সাহাবিদের পরবর্তী প্রজন্মকে সাহাবিদের সেই কষ্ট ত্যাগ সংগ্রামের কিছু করতে হয়নি তাদেরকে সাহাবিদের মতো নিজ বাবা চাচা বা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়নি খন্দকে যুদ্ধের মতো কঠিন পরিস্থিতি পড়তে হয়নি দুনিয়াতে আসার সাথে সাথেই তারা সাহাবিদের মিশনের সুফল উপভোগ করতে শুরু করেছেন তাই তাদের জন্য এটা বলা খুব সহজ যে তারা রসুলুল্লাহকে আরও বেশি কদর করতেন রসুলুল্লাহর জামানায় জন্ম নিয়ে অনেকে কাফির হিসেবে মারা গেছে পরবর্তী প্রজন্মকে সেই ফিতনায় পড়তে হয়নি সাহাবিদের যুগ ছিল শির্ক মূর্তি পূজা আর জাহিলিয়াতের যুগ সেই ঘুটখুটে অন্ধকার সময়ে তাদেরকে ইসলামকে চিনে নিতে হয়েছে পরবর্তী প্রজন্ম সেসবের কিছুই দেখেনি তারা জন্মের পর থেকেই ইসলামের শাসন ন্যায় আর নিরাপত্তা উপভোগ করতে পেরেছে আর এই সবই অর্জিত হয়েছে সাহাবিদের রক্ত দিয়ে কোন প্রজন্মই সাহাবিদের সমান হতে পারবে না আল্লাহ আলী সত্যি বলেছিলেন আমার প্রজন্ম হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম এবার আমরা খন্দকের যুদ্ধে দুটো মৌচিচা বা অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব প্রথম ঘটনা এই মজার ঘটনাটি বর্ণনা করেছেন তরুণ আনসারী সাহাবি জা বিরেবিন আবদুল্লা রদেল আনহু তিনি বলেন তখন পরীক্ষা খনন করা হচ্ছিল রসুল্লা সাল্লু আলী ওয়াস্লামকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভীষণ ক্ষুধার্থ আমি আমার স্ত্রীর কাছে গেলাম জানতে চাইলাম ঘরে কি কোনো খাবার আছে রসুল্লাহকে এত ক্ষুধার্থ অবস্থায় দেখে আর সহ্য হচ্ছে না তোমার কাছে কোনো খাবার টাবার কিছু আছে সে বলল খাবার বলতে আছে অল্প কিছু জব আর একটা বকরের বাচ্চা আমি তখন বকরিটাকে জবাই করলাম ওদিকে স্ত্রী জব পিষতে শুরু করল গোষ্ঠ ডেকচিতে দিয়ে রসুল্লাহর কাছে ফিরে এলাম বললাম ইয়া রসুল্লাহ আমার বাড়িতে সামান্য কিছু খাবার আছে আপনি দু সাথে নিয়ে চলে আসুন না তিনি জানতে চাইলেন কি পরিমাণ খাবার আছে আমি বললাম কি কি আছে শুনে তিনি বললেন বাহ বেশ ভালোই তো আছে তোমার স্ত্রীকে গিয়ে বল আমি না আসা পর্যন্ত যেন চুলা থেকে গোস্ত না নামায় এর পরের ঘটনার জন্য জাবির এবং আব্দুল্লাহ রদুল্লাব আনহু একেবারেই প্রস্তুত ছিলেন না জাবিরকে হতবাক করে দিয়ে নবীজ সাল্ল আলী ওসালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন মোহাজির আর আনসাররা শোনো সবাই জাবির আজ তোমাদের জন্য খাবার তৈরি করেছে সবাই চলো জাবির রাদিল্লা মহাচিন্তায় যাকে বলে অতল সমুদ্রে এত অল্প খাবার দিয়ে এত জনের আপ্যায়ন কিভাবে করবেন বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন আল্লাহ রসুল তো মহাজির আনসার আর সব সঙ্গীসাথীকে নিয়ে চলে এসেছেন স্ত্রী বললেন আল্লাহ রসুলকে তোমাকে জিজ্ঞেস করেছিলেন খাবার পরিমাণ কেমন জাবির আদিলহ বললেন হ্যাঁ জানতে চেয়েছিলেন তুমি আমাকে যা বলেছো আমি ঠিক তাই তাকে বলেছি তার স্ত্রী বললেন আচ্ছা তাহলে চিন্তা কিছু নেই নিশ্চয় তিনি আমাদের থেকে ভালো জানেন জাবেের স্ত্রী পরম নির্ভরতার সাথে জবাব দিলেন তার মধ্যে কোনো উদ্বেগের ছাপি দেখা গেল না সাহাবিরা আসা শুরু করলেন সবাই ক্ষুধায় অস্থির রসুল্ল সাল আলী ওয়াসলাম সবাইকে ধীর স্থির হতে বললেন সাহাবিরা দশ জনের দলে ভাগ হয়ে আসতে লাগল রসুল্লাহ রুটি টুকরো করে এর উপর গোষ্ঠ দিয়ে সাহাবিদের মাঝে বিতরণ করে দিলেন তারা খেয়ে গেলেন এরপর আসলো আরেকটি দল এভাবে প্রায় আটশো থেকে এক হাজার লোক তৃপ্তি সহকারে খেলেন যখন সবার খাওয়া শেষ তখনও গোষ্ঠের ডেকচিটা গোষ্ঠে পরিপূর্ণ আর রুটিও তৈরি হচ্ছে সমানতালে সবার খাওয়া শেষে আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসলাম জাবির স্ত্রীকে বললেন তিনি যেন নিজে খেয়ে নেন আর প্রতিবেশীদের মাঝে বাকি খাবারগুলো ভাগাভাগি করে দেন আল্লা রসুল সাল্লু আলি ওয়াসালামের মজিজায় এক বকরি আর সামান্য জব দিয়েই আটশোরও বেশি লোক সেদিন তৃপ্তি সহকারে খেল দ্বিতীয় ঘটনা বসির এবেন সাহাদ রাজ আনহুর মেয়ে থেকে আমরা একই রকমের একটি মজিজার কাহিনী জানি তিনি বলেন আমার মা আমরা বিন্দা আমার হাতে কয়েকটা খেজুর দিয়ে একটা কাপড় কুঁজে আমার হাতে দিয়ে বললেন যাও এগুলো তোমার বাবা আর চাচাকে দিয়ে এসো তার বাবা ছিলেন বসির এবেন সাহাদ এবং চাচা হলেন আবদুল্লাহ ইবেন রওয়াহা বললেন আমি সেই কাপড়টি নিয়ে বের হলাম আল্লাহ রসুল্লাহ আলিমের সাথে দেখা আল্লাহ বললেন এই যে ছোট্ট মেয়ে তোমার হাতে ওটা কি আমি বললাম ইয়া রসল্লাহ এগুলো খেজুর আমার মা আমাকে দিয়েছেন যেন আমি সেগুলো বাবা আর চাচাকে দিয়ে আসি রসুল্লাহ আলী আসলাম আমাকে বললেন ওগুলো আমাকে দাও আমি সেগুলো তার হাতে দিলাম ওগুলো এতই কম ছিল যে হাতের মুঠিও ভরল না এরপর তিনি একটি কাপড় বিছিয়ে খেজুরগুলো ছড়িয়ে দিলেন তারপর একজনকে বললেন যাও পরীক্ষার সবাইকে দেখে আনো আর খেতে বল সবাই আসলো আর খেজুর থেকে খেতে লাগল খেজুরের সংখ্যা কেবল বাড়তেই লাগল যতক্ষণ না সবাই খেল এর পরেও দেখা গেল কাপড় থেকে খেজুর গড়িয়ে বের হয়ে পড়ছে এই দুটো মজিদাই ঘটেছিল এমন এক সময়ে যখন মুসলিমরা যুদ্ধের ময়দানে ক্লান্ত এবং ক্ষুধার্ত সাধারণত জিহাদের ময়দানেই বেশিরভাগ কারামত ঘটে থাকে আরেকটা গুরুত্বপূর্ণ মজিজার ঘটনা উল্লেখ করা যাক এটাও পরীক্ষা খননের সময়ের একটা ঘটনা পরীক্ষা খনন করতে করতে বিশাল এক পাথর এসে পড়ে সেটাকে কোনোভাবে ভাঙা যাচ্ছিল না সরানোও যাচ্ছিল না রসুল্লাহ সাল্লু আলী হাসলামকে বিষয়টি জানা হলো তিনি বিসমিল্লা বলে পাথরে আঘাত হানলেন একটা স্ফুলিঙ্গ বের হয়ে এল রসুল্লাহ সাল্লু আলী হাসলাম বলে উঠলেন আল্লাহু আকবর আমাকে শামের চাবি দেয়া হয়েছে আল্লাহর শপথ আমি এখন স্বামের লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি এরপর তিনি আবার আঘাত করলেন আবারও একটি স্ফুলিঙ্গ পেরিয়ে এল নসল্লাহ বললেন আল্লাহু আকবর আমাকে দেয়া হয়েছে পারস্যের চাবি আমি পারস্যের শ্বেত শুভ্র প্রাসাদগুলো দেখতে পাচ্ছি তৃতীয়বার আঘাত হানার পর পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নসলুল্লাহ আবারও বললেন আল্লাহু আকবার আমাকে ইয়েমেনের চাবি দেয়া হয়েছে আমি এই মুহূর্তে সেনা আর দরজাগুলো দেখতে পাচ্ছি ঠিক সেই মুহূর্তে মুসলিমদের অবস্থা খুবই করুণ তারা তখন অবরুদ্ধ ক্ষুধা পিপাসা আর অনিদ্রায় শরীর মন অবসন্ন হয়ে আছে এই অবস্থায় যদি কেউ এমন থাকত যার অন্তরে ইমান নেই সে নিঃসন্দেহে রসুল্লার কথাগুলো পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিত কিন্তু সাহাবিদের দৃঢ় ইমান সেই কঠিন মুহূর্তেও তারা আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াসলামের কথাগুলোকে দিনের আলোর মতো বিশ্বাস করেছে চরম দুর্দশার দিনে বিজয় স্বপ্ন দেখেছে এটাই হলো হল সত্যিকারের ইমানওয়ালার পরিচয় এই ঘটনার কয়েক বছর পর সত্যি সত্যি মুসলিমরা এই জায়গাগুলো জয় করেছিল শাম পারস্য ইয়েমেন তখন সব মুসলিমদের হাতে শোচনীয় অবস্থাতেই সুসংবাদ দিতে হয় আমাদের এই সময়ে যখন মুসলিমরা দুর্বল ক্রমাগত মার খাচ্ছে আমাদের জন্য সুসংবাদ কি আমাদের জন্য সুসংবাদ হল শুধু শাম পারস্য বা ইয়েমেন নয় একটা সময় আসবে যখন মুসলিমরা সমগ্র বিশ্বকে পদানত করবে নবীজ সাল্লিউলাম বলেছেন দিন আর রাত যেখানে পৌঁছেছে এই দিনও সেই সমস্ত স্থানে পৌঁছে যাবে অন্য একটি হাদিসে তিনি বলেন আল্লাহ সমস্ত পৃথিবীকে ভাজ করে আমার সামনে রেখে দিয়েছেন অতঃর আমি এর পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্ত পর্যন্ত দেখে নিয়েছি পৃথিবীর যে পরিমাণ অংশ গুটিয়ে আমার সম্মুখে রাখা হয়েছিল সেই পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছবে কাজেই এই উম্মার অবস্থা এখন যতই খারাপ হোক না কেন বিশ্বাস হারালে চলবে না আল্লাহ রুসুলসাল্লু আলি ওসলাম আমাদেরকে যে বিজয় স্বপ্ন দেখিয়েছেন সেই বিজয় অবশ্যই ঘটবে আর খুব শীঘ্রই তা সম্ভব ইনশা আল্লাহ খন্দকের যুদ্ধ থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথম শিক্ষা খন্দকের যুদ্ধ থেকে সবচেয়ে দামি শিক্ষাটি হল আমরা যদি দিনের উপর অটল থাকি তাহলে আল্লাহ আমাদের উত্তরণের ব্যবস্থা করে দেবেন কিভাবে করবেন কখন করবেন তা হয়তো আমাদের বুঝে আসবে না কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করেন ইমানের ওপর তাদের দৃঢ়তার জন্য পুরস্কৃত করেন এমন পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে যখন আমাদের উপর কেবল বিপদ আর বিপদ সমস্যা আর সমস্যা মনে হতে পারে এর থেকে বুঝি কোনো সমাধান নেই আর কোনো আশা নেই এমনটা মনে হবার কারণ হল মানুষ দুনিয়া সম্পর্কে খুব কমই জানে তার জ্ঞান সীমাবদ্ধ আর তার জ্ঞানের বাইরে সে চিন্তা করতে পারে না কিন্তু আল্লাহ তালার হাতেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ তিনি চাইলে যে কোনো কিছুকে মানুষের কাজে লাগাতে পারেন যে কোনো কিছুকে মানুষের বিপক্ষে ব্যবহার করতে পারেন মানুষ যাকে শত্রু ভেবেছে তাকে তিনি বন্ধু বানিয়ে দিতে পারেন যাকে বন্ধু ভেবেছে তাকে শত্রু বানিয়ে দিতে পারেন মানুষ যেটা উপর ভরসা করেছে সেটাকে তার বিপদের কারণ বানিয়ে দিতে পারেন সব কিছুর ওপরে একমাত্র আল্লাই হচ্ছে ক্ষমতাবান এটা কোনো কথা নয় এটাই বাস্তবতা খন্দকের যুদ্ধে আমরা বাস্তব উদাহরণ দেখি এই যুদ্ধের মোড় ঘুরে গেছে একটা মানুষের হাত দিয়ে তিনি হলেন ছিলেন। তিনি খুব বিখ্যাত নুম ছিলেন না আমরা মুসলিমরা বেশিরভাগ না কিন্তু সঠিক সময় সঠিক পরিস্থিতিতে আল্লাহ এই সাহাবিকে দিয়ে তার কাজটি করিয়ে নিয়েছেন ভেবে দেখুন খন্দকের যুদ্ধের সেই সময়টায় যখন পরিস্থিতি খুবই নাজুক মদিনাকে অবরোধ করে রেখেছে দশ হাজার সেনা আর ভেতরে অন্তত দুই হাজার ইহুদি বিদ্রোহ করেছে এই নাজুক পরিস্থিতিতে এই সংকটময় মুহূর্তে এই অনিশ্চয়তায় যখন মুসলিমদের যান মাল ইজ্জত হুমকির মুখে আছে যখন মনে হচ্ছে দিন ইসলামের ভবিষ্যৎ বুঝে অন্ধকার ঠিক সেই মুহূর্তে ঠিক সেই অভাবনীয় মুহূর্তে কিভাবে করে একজন মানুষ ইসলাম গ্রহণ করতে পারে স্বাভাবিকভাবে চিন্তা করলে এই মুহূর্তে আর যাই হোক গতাফানের এক সৈনিক ইসলাম গ্রহণ করবে এটা তো ভাবাই যায় না কিন্তু তাই হয়েছিল অনিশ্চয়তা ঘেরা এই সময়ে শত্রুপক্ষের একজন লোক ইসলাম গ্রহণ করল এটাই ছিল আল্লাহর পরিকল্পনা এবং শুধু তাই নয় এমন একজন লোক মুসলিম হয়েছিল যে ছিল একাধারে কোরয়েশ ইহুদি আর গতাফানিদের আস্থাভাজন এটাও একটা অবিশ্বাস্য ঘটনা এমন একজন মানুষ ইসলাম গ্রহণ করলেন যাকে সবাই বিশ্বাস করে আর এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি সবার মাঝে ভাঙন ধরাতে পারবেন উচিত সময়ে উচিত মানুষটি ইসলাম গ্রহণ করে উচিত কাজটি করলেন এটাই ছিল আল্লাহর ইচ্ছা কাজেই মুসলিমরা যদি আল্লার দিনের উপর দৃঢ় থাকে তবে তিনি তাদেরকে সাহায্য করবেন অকল্পনীয় সব উপায় সাহায্য করবেন যেটা সে কখনোই ভাবেনি মুসলিমদের ব্যাপারে কাফিরদের একটি দ্বিমুখী নীতি কাজ করে অথবা ডাবল স্ট্যান্ডার্ড ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে ইহুদিরা মুশ্রিকদের চাইতে মুসলিমদের অধিক নিকটবর্তী সে হিসেবে মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সাথে তাদের ঐক্যবদ্ধ হবার কথা নয় কিন্তু খন্দকের যুদ্ধে তাই হয়েছে তারা মোশ্রিকদের সাথে এক হয়ে তাও হিতবাদী মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এতে অবাক হবার কিছু নেই এখনও এমন ঘটছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ বিশ্বাসী দলগুলো সত্যের বিরুদ্ধে এক হতে মোটেই দ্বিধা করছে না আমরা দেখি পশ্চিমা বিশ্ব গণতন্ত্র উদারনীতি আর মানবাধিকারের কথা বলে নিজেদের দেশে সেগুলো অনুশীলনও করে অথচ ঠিকই মুসলিম বিশ্বের স্বৈরাচারী অত্যাচারী জালিম ও নিষ্ঠ শাসকদের মদত দেয় শুধুমাত্র ইসলামের উত্থানকে ঠেকানোর জন্য যে আদর্শ ও নীতির কথা তারা বলে মুসলিমদের ব্যাপারে তারা সেসবের ধোড়াই কেয়ার করে তারা ব্যক্তিস্বাধীনতা বিশ্বাস করে কিন্তু মুসলিমদের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ হলে তারা কিছুই মনে করে না তারা বাক স্বাধীনতার কথা বলে কিন্তু কোন মুসলিম ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচ্চার হলে কিংবা মুসলিম বিশ্বে পশ্চিমাদের দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হলে তখন আর বাক স্বাধীনতা বলে কিছু থাকে না জাহিলিয়তের যুগে মক্কা ছিল খুবই উদার একটি সমাজ যেখানে যে যার মতো ধর্ম পালন করতে পারত কেউ কাউকে কিছু বলত না কিন্তু যখনই নবীজি সাল্লু আলি ওয়াসলাম সেখানে তাহারিদের আহ্বান করলেন তখন সেখানে ইসলামের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল জাহেলি আরবের ইতিহাসে যতই মারামারি আর কাটাকাটি ইতিহাস থাকুক না কেন কেউ যদি হজ বা উমরা করতে আসতো কেউ তাকে বাধা দিত না যদি সে ঘোর শত্রুও হয় তবু। কিন্তু মুসলিমরা যখন ষষ্ঠ হিচড়িতে উমরা করতে চাইল তখন হাজার বছরের রীতি ভেঙে কুরাইশরা মুসলিমদের উমরা করার জন্য মক্কায় প্রবেশ করতে বাধা দেয় এই ধরনের বৈপরীত্য থেকে আমাদের শিক্ষা কি শিক্ষা হলো কাফেরদের যদি আমরা বিচার করতে চাই তাদের নীতি আদর্শ বুঝতে চাই তাহলে তাদের নিজেদের মধ্যকার আচরণ ও ব্যবস্থা দেখলেই হবে না বরং তারা মুসলিমদের সাথে আসলে কেমন আচরণ করছে নীতির প্রশ্নে সৎ থাকছে কিনা সেটাও দেখতে হবে রোমান সাম্রাজ্যের ব্যাপারে একটি কথা প্রচলিত ছিল যে রোমান লজ আর ফর দ্য রোমান রোমানরা নিজেদের ব্যাপারে আইন নীতি নৈতিকতার যে স্ট্যান্ডার্ড মেনে চলত অন্যদের ব্যাপারে সেটা করত না এখনকার পশ্চিমা সভ্যতা সেদিনে রোমান সাম্রাজ্যের নতুন রূপ তারাও মুসলিমদের ব্যাপারে প্রায় ত্রিমুখী বা ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করে নাম্বার শিক্ষা। কাফিরদের প্রযুক্তি গ্রহণে কোনো বাধা নেই অনেক মুসলিম কাফিরদের প্রযুক্তিকে তাদের বিশ্বাস সংস্কৃতির সাথে গুলিয়ে ফেলে প্রযুক্তি আর সংস্কৃতি দুটো এক নয় কাফিরদের আদর্শ দৃষ্টিভঙ্গি লাইফস্টাইল উৎসব এসব গ্রহণ করা ইসলামে জায়েজ নয় তাদের সমাজে যেসব রীতিনীতি বা প্রথা ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলোও গ্রহণ করা যাবে না তবে তাদের প্রযুক্তি ব্যবহার করতে বা তাদের প্রযুক্তিগত জ্ঞান নিতে কোনো বাধা নেই বরং কখনো কখনো নতুন প্রযুক্তি আয়ত্ত করা মুসলিমদের জন্য আবশ্যকীয় হতে পারে সেই প্রযুক্তির আবিষ্কার যার হাতেই হোক পরীক্ষা খননের যে প্রস্তাব সালমান আল ফারিসির আনহ করেছিলেন সেটি ছিল কাফিরদের প্রযুক্তি আল্লাহ রসুলসাল্লাহ আলী আসলাম সেটা গ্রহণ করেছেন আবার হিরাক্লিয়াসকে আল্লাহ রসুলসাল্লাহ আলী আসলাম যখন চিঠি পাঠিয়েছিলেন তখন প্রচলিত রীতি অনুসারে চিঠির ওপর একটি সিলমোহর ব্যবহার করেছিলেন কারণ রোমানরা সিলমোহর ছাড়া কোনো চিঠি এলে গ্রহণ করত না বা পড়ত না এই ধরনের কিছু কৌশলগত ব্যাপার বা রীতিনীতি যেগুলোর সাথে কাফিরদের ধর্মবিশ্বাস বা আদর্শের সম্পর্ক নেই এবং ইসলামের বিরোধ নেই সেগুলোর ব্যবহার ইসলামে চায় আল্লাহ রসুল্লাহ আলী কাফিরদের জাহিলি বিশ্বাস থেকে উচ্ছর্িত কোন সংস্কৃতি বা রীতি গ্রহণ করেননি কাজেই দুটোর মধ্যে পার্থক্য জানা জরুরি শিক্ষা সামরিক ও জিহাদ এমন প্রযুক্তি ব্যবহার করা চাই যা সহজলভ্য খন্দকের যুদ্ধে মুসলিমরা যোজন যোজন পিছিয়েছিল কিন্তু তবু তারা হাল ছাড়েননি অনেক মুসলিম মনে করে আগে কাফিরদের সমপরিমা শক্তি ও প্রযুক্তি অর্জন করে তারপর জিহাদে অংশ নেব সামরিক শক্তি সমানে সমানে হতে হবে তারপরে জিহাদে অংশ নিতে হবে এমন ধারণা না বাস্তবসম্মত না সম্মত। সামরিক শক্তির বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতি মুসলিমদের মানসিক শক্তি জনসমর্থন যুদ্ধের ক্ষেত্রে এগুলো অনেক সময় বড় পার্থক্য করে দিতে পারে সাহাবিরা যদি মনে করতেন তাদের রোমান কিংবা পারস্য সাম্রাজ্যের মতো শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার পর জিহাদ শুরু করবেন তাহলে সেটা কখনোই সম্ভব হত না তারা তাদের হাতে যে প্রযুক্তি ছিল সেটা দিয়েই লড়ার চেষ্টা করেছেন জিহা ছেড়ে আগেই সমঝোতার রাস্তায় চলার চেষ্টা করেননি আর সবচেয়ে বড় কথা হলো বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে পাঁচ নম্বর শিক্ষা নেতৃত্বে আন্তরিকতা লোক দেখানো নেতারা অনেক বড় বড় কথা বলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে পরিদর্শনে বের হয় পরিষ্কার রাস্তা ময়লা করে আবার ঝাড়ু দেয় তাদের উদ্দেশ্যটা স্পষ্ট লোক দেখানো মানুষকে ধোকা দেয়া ফটো সেশন শেষ করেই তারা আবার নিজেদের আরাম আয়াসে জীবনে ফিরে যায় কিন্তু রসল সাল্লাস্লামের মধ্যে এসব মেকি আচরণ ছিল না সাহাবিরা যা খেয়েছেন তিনিও তাই খেয়েছেন তাদের সাথে কাজ ভাগাভাগি করেছেন মাখা হয়ে গর্ত খুঁড়েছেন একদিন বা দুই দিন নয় অবরোধের প্রতিটি দিন তার যখন অনেক সম্পদ লাভের সুযোগ এসেছে তখনও তিনি বিলাসিতা করেননি সাদাসীতে জীবন কাটিয়েছেন সাহাবেদের খাটিয়ে নিজে আয়েশ করে থাকেননি এটা লোক দেখানো মেকি মমতা নয় এটা ছিল সত্যিকারের মমতা সৈনিকদের দৃঢ়তা ধরে রাখা জিহাদের ময়দানে খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস বিশ্বাসঘাতকতা সম্পর্কে নিশ্চিত হবার জন্য তিনি চারজনের দল পাঠিয়েছিলেন তিনি তাদেরকে বলে দিয়েছিলেন বনকরাইজা যদি চুক্তি ভঙ্গ করে থাকে তাহলে যেন সেটা জনসমক্ষে না বলে ইঙ্গিতে রসুল্লাহকে জানানো হয় তিনি চাচ্ছিলেন মুসলিমরা ভেঙে না পড়ুক একটা কথা কিভাবে বলা হচ্ছে কোথায় বলা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ বনকোরাইজার বিদ্রোহের খবরটি সত্যি ছিল এবং এটি আসলে মনের মধ্যে ভয় সৃষ্টি করার মতো একটি খবর ছিল আল্লাহ রসুলসাল্লু আলী ওয়াসলাম চাচ্ছিলেন মুসলিমরা খবরটা জানুক কিন্তু ভয় না পেয়ে যাক কারণ এই খবরকে কেন্দ্র করে মোনাফিকরা ফায়দা নিতে পারে দুর্বল ইমানের মুসলিম সে সমাজেও ছিল মুনাফিকদের প্রোপাগান্ডায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে এই কারণে বলেছেন যদি তারা চুক্তি ভঙ্গ করে থাকে তাহলে সেটা জনসমক্ষে যেন আগে প্রচার করা না হয় মিডিয়া কিভাবে কাজ করে বর্তমান সময় আমরা দেখি আন্তর্জাতিক প্রায় সব মিডিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধে কখনো কখনো তারা মিথ্যা সংবাদ প্রচার করে যেমন দুই সালে ইরাক যুদ্ধের আগে দেখানো হয়েছিল ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে কেমিক্যাল অস্ত্র রয়েছে কিন্তু আজও পর্যন্ত সেগুলো পাওয়া যায়নি এবং দশ লক্ষের বেশি মুসলিম সেখানে মারা গেছে আর যখন কোন সত্য খবর তাদের পক্ষে যায় তারা তখন সেটার গায়ে আর রং চড়িয়ে প্রকাশ করে এটাকে বলা হয় একটা সেন্সেশন তৈরি করা বা আবহ তৈরি করা তারা কেবল আমাদের কাছে নিছক সংবাদ প্রচার করে এমনটি নয় বরং সে সংবাদটি এমনভাবে উপস্থাপন করে যাতে আমরা তাদের কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া দেখাই তারা সংবাদের সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটাও নির্ধারণ করে আমরা কি খুশি হব না প্রতিবাদ জানাব না ভয় পাব সেটাও এই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে তাদের ভাষ্য আর উপস্থাপনার কৌশল দিয়ে কাজে একটি খবর সত্য হলেই সেটা তাৎক্ষণিক জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে এমনটা নয় রসুল্লাহ সাল্লু আলী আসসালাম সত্য খবরকে কেন্দ্র করে আলগা আবহ তৈরি করতে চাননি অবরুদ্ধ মদিনার ভেতরে বন করাইজার বিদ্রোহের খবর শুনে মুসলিমরা ভয় পাবে সেটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছিল আল্লাহ চিন্তিত হয়ে পড়েছিলেন আর মাকতুমের একটি বর্ণায় আছে তিনি মুখে কাপড় দিয়ে অনেকক্ষণ চুপ করেছিলেন কিন্তু কিছু সময় পরে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন এবং বললেন আবিসু ইয়া মাসারল মুসলিমিন বিফাতহ ইয়ানাসহ অর্থাৎ মুসলিমরা তোমরা আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য সুসংবাদ নাও আল্লাহ রসুল্লাহ আলী আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত মুসলিমদের মনোবল ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন তাদের জন্য দোয়া করেছেন তাদের সাথে এক হয়ে কাজ করেছেন এবং তাদের বিজয় সুসংবাদ দিয়েছেন এবং আজকে শেষ শিক্ষা এবং সাত নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল্লাহু আলী আসলামের একটি সুননা বা পন্থা যা আমরা ভুলে গেছি আর তা হল জিহাদ আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসলার মাঝে উত্তম আদর্শ রয়েছে সুরা আল আহসাব আয়াত একুশ রসুল্ল সাল আলী ওস্লামের সুন্নার গুরুত্ব বোঝাতে কোরআনের এই আয়াতটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই আয়াতে সুন্নার অনুসরণ করতে বলা হয়েছে সুন্না বলতে আজকাল আমরা কেবল বুঝি মিসওয়াক ব্যবহার করা টাকনোর উপর পায়জামা পরা দাড়ি রাখা এসব কিন্তু কোন মুসলিমের এসব সুন্না পালন না করার কারণে এই আয়াত নাজিল হয়নি নিঃসন্দেহে উপরোক্ত তিনটি আমলও সুননার অন্তর্ভুক্ত কিন্তু এই আয়াতটি নাজিল হয়েছিল ভিন্ন প্রেক্ষাপটে আরও গভীর কিছু বোঝাতে ইবেন জারির আতাবারের মতে এই আয়াতের মাধ্যমে আল্লাতালা জিহাদ বিমুখদের তিরস্কার করেছেন এরা জিহাদের অংশ না নিয়ে পেছনে রয়ে যায় খন্দকে শিবিরে যোগ দেয়নি আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তাদের উচিত রসুল্লাহ অনুসরণ করা তার পাশে থাকা আল্লাহ বলছেন তোমরা কেন আমার নবীর অনুসরণ করছ না তার আদর্শ তোমাদের সামনেই আছে ইবেন আবি হাতিম বর্ণনা করেন মুফাস্তিরা সুব্দি বলেছেন এই আয়াতের অর্থ হলো। তোমরা রসলার সাথে থাকো এবং যুদ্ধ করিহাদের প্রেক্ষাপটে নাজিল হয়েছিল কিন্তু লোকেরা নিয়ে প্রচুর কথা বললেও জিহাদের কথা এই জিহাদ আল্লাহ আলাসাইন মোহাম্মদ ওয়া মিডিয়ার আলি ওয়া সম্পর্কে জানতে রব্বিল করুন। ডবল অথবা ফেসবুক পেজ ডব ডব ডু অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল